وبتو كلام مجيد ارشاد كرچن ولو ترى اذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد جدتني شيء عبو ستردك تيك যখন ফেরেস তারা তাদের মুখে ও আর আল্লাহ তাল্লাহ বান্দার উপর জুলুম করেন না আর আল্লাহ তালা বান্দার উপর জুলুম করেন না পর আছে যে একবার এক বাচ্চা হাজার কোটি টাকা খরচ করে দীর্ঘ সময় লাগিয়ে একটি বহুল প্রাসাদ নির্মাণ করলো পৃথিবীর সকল দামি দামি পাথর দিয়ে প্রাসাদটিকে সুসজ্জিত করা হলো অতঃপর প্রাসাদের কাজ শেষ হওয়ার পর সাত দিন লাগিয়ে পুরো শহরে ঘোষণা করা হল যে অমুক দিন বাচ্চার নতুন প্রাসাদ উদ্বোধন করা হবে সুতরাং তোমাদের সকলের আমন্ত্রণ রইল উদ্বোধনের দিন তোমাদের মধ্য থেকে কেউ যদি বাচ্চার প্রাসাদের নির্মাণজনিত কোন ভুল ধরিয়ে দিতে পারে প্রাসাদের নির্মাণ শিল্পের কোন ক্ষুদ বের করতে পারে তাহলে তাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে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 যদি কেউ এই প্রাসাদের কোন খুদ বের করতে পারে এই প্রাসাদের কোন সমস্যা বড় বড় দুটি সমস্যা ধরা পড়েছে বাচ্চা প্রাসাদের সামনে অবস্থানরত সকলেই কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সমস্যা দুটি কি কি তখন সেই আল্লাফিরো লোকটি উঁচু আওয়াজে চিৎকার করে বললো প্রথম সমস্যা হচ্ছে এই প্রাসাদ একদিন ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় জেনে রাখো আল্লাহ ব্যতীত পৃথিবীর সব কিছুই নিশ্চিন হয়ে যাবে মুছে যাবে সুখ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 আল্লাহর জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় উপদেশ কি তারা জবাব দিলেন সবচেয়ে উপদেশ হচ্ছে কবরস্থানে অবস্থা পর্যবেক্ষণ করা এক লোক আমি আমার শক্ত হৃদয় কে কিভাবে বিগলিত করবো ইমাম আহমদ রাহিমুল্লাহ জবাব দিলেন তুমি যদি তোমার হৃদয়কে বিগলিত করতে চাও তাহলে কবরস্থানে যে বসে থাকো তাহলে কবরস্থানে যে বসে থাকো এবং মৃতদের অবস্থা নিয়ে চিন্তা করো এবং অবস্থা নিয়ে চিন্তা করো জনাব বলেন কখনো যদি আমি আমার হৃদয় তাহলে আমি কবরের অধিবাসীদের অবস্থা নিয়ে চিন্তা করি কতই না উত্তম উপদেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম